और जस्त मानुस दुनिया जीवन ने आल्लर हुकुम नरिका मत जीवन जीवन जापन करल्लाधान पालने मरण पर्त अटल देखे এদের মরণ খালে আগে জাহান্নাম দেখাইয়া বলা হয় পাপিষ্টদেরকে এই জাহান্নামে পৌঁছাইয়া দেওয়া হয় তুমি যদি পাপিষ্ট অবস্থায় মরণ বরণ করতে তোমাকে এই জাহান নামে পৌঁছাইয়া দেওয়া হইত কিন্তু আল্লাহ হুকুম পালনে নবীর তরিকা মতে চলনে হোটেল ছিলা এই জন্য জাহান্নাম থেকে তোমাকে নাজার দেওয়া হইল তারপরে তার জন্য জান্নাতে যে বাড়িতে বরাদ্দ আছে ইটা তাহলে দেখাইয়া বলা হয় এই বাড়ি জাননাতে তোমার জন্য আগ পর্যন্ত বরাদ্দ আছে কেন তোমাকে আমরা সেই জান্নাতে পৌঁছাইয়া দিই সে চাইবনি অর্দিন নেতাক্ত সে যেমনভাবে পাথর থেকে ধরুন বাংলাদেশের মধ্যে আপ বাড়া আসে ঠিক তেমনিভাবে ইমানদার নেটকারের যান যখন জঙ্গনাথের চিকানা দেখিলায়। কলসির ফানি যেমন আফসে আপ বাহির হইয়া আসে তেমনিভাবে অতি সহজে তাদের যান শরীর থেকে বাহির হইয়া আসাই হাতে চলে যায় আকাশে উড়িয়া চলেন তার জান আল্লাহর দরবারে ত্যাচ করার জন্য যে সমস্ত ফিরিস্তারা জান আকাশে উড়ে চলেন সেই সমস্ত ফিরিস্তার কথম খাইছেন আল্লাহ তিন নম্বর আয়াতে নেটকারের যান নিয়ে যাওয়ার সময় ফিরিস্তারা প্রতিযোগিতা করেন কার চেয়ে কে বেশি জায়গা নিয়ে যেতে পারে ওই সমস্ত প্রতিযোগী ফিরিস্তাদের কথম খাইছেন আল্লাহ চার নম্বর আয়াতে তারপর যদি নেককারের জান হয় সাতাশন পার হইয়া আল্লাহ দরবারে পেশ করার ঘরে আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয় ই নেতার রুহুরে রাখো আর কে আমত পর্যন্ত জান্নাতের সুখ শান্তির ব্যবস্থা করিয়া দাও আপিষ্ট বেইমানের যান হইলে প্রথম আসমানের একটা ভরিয়া যায় আসমানের তার জন্য খোলা হয় না আল্লাহের শাস্তি পাইতে পারে সেই ব্যবস্থায় নিয়োজিত আরেক দল ফিরিস্টা আছেন ওই ফিরিস্টাদের কথম খাইছেন আল্লাহ পাঁচ নম্বর বিরাট আমরা আমার এই কয়েক আয়াতের তরজমা এবং এই রহমতের ফিরিস্তার হাতে যান বাহির হইতে হইলে জগৎকে জন্নাতের বাগান বাড়াইতে হইলে পাঁচের মধ্যে থাকলে চলবো না নেঘামল হরা লাগবো আমরা সবাই যেন মরণ যেন আমাদের এই সাথে হয় মরণের পরে যেন কবর জগৎ আমাদের যেন জাম্নাতের বাগান হয় সেই উদ্দেশ্যে আমরা যে যত রকমের পাপে লিপ্ত আছি সকল কোথার আল্লাহর হুকুম নবীর কাম তৈয়ারি গ্রহণের মর্মই হইল মরণ পর্যন্ত আল্লাহর হুকুম পালনে অটল থাকো মরণ পর্যন্ত নবীর তরিকামাতে চালানে অটল থাকো আল্লাহ আপনাদের আমাদের দান করুন আজকে শেষ দিন আপনাদের তফসিলে হুজুরের বই রেখে এখন যে কথা হয়েছি শুধু হুজুর হুকুম খস হুকুম ফলন আছে টান রেখে আমার কথা বেহবি হয় হুকুম লঙ্ঘন হলে আর বড় অতী হয় হুকুম রক্ষা হয়ে থাকা আমি কথা কই আমি হুজুরের জন্য اذا دختوا الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى نواد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وبالصلة المتصل إلى الإمام الحافظ الحجة أمير المؤمنين أمير المؤمنين في الهديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة ابن بردلة الجوفي البخاري سهله الله تعالى والافانا باليوم انه امين دغران الاسلام ما شاء الله اي جماعه تفسير তফশি রে মহা জনায় আগে দেওয়ার সঙ্গে সঙ্গেই মাদ্রাসার পক্ষ থেকে তারা বাইর হবেন আপনারা ঘরে ঘরে যাবেন আসাম এবং পক্ষ থেকে এর খরচাড়ি সহজ হয়ে যাবে আমি কত থেকে দিল আমি এক হাজার টাকা দেব আর মাসাল্লাহ মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে সুযোগ দিয়েছেন ওরা মাতেন তিন দিন যাব শেষ মুহূর্তে মনে নিয়ে আসা তিনি কোরআনের জন্য দিবনে আদা করে নিলেন একটা পাঁচটা মিনিট পাঁচটা মিনিট কিছু আট করা আপনারা জমা দিলেন তিনি আপনাদেরকে একটু আপনার রশিদ দিয়ে দিলেন তোরা ইসলাম দয়া করে আমরা যদি কবুল হয়ে যায় তো আল্লাহ পাঠ করে দিবে দিবে পাঠ করে পতন পতন হি পড়েছি কোন পাঠ করেছি এবং এই আয়াত গুলো ছয় নেন ছয়া পিফা পিফাতিল কত আমার থেকে সম্ভব কথা সময় লাগ বা প্রত্যেকটি বস্তু প্রত্যেকটি প্রত্যেকটি দিন আমার প্রশংসায় লিপ্ত আছে তোমরা তাদের জিগার তার কাছে প্রত্যেকটি বস্তু প্রত্যেকটি জিনিস প্রত্যেকটি দুটো আছে হোক একটি মেজের খাতরা হোক একটি ছোট হোক একটা একটা রাসন আসে তোমার ইনাল তিরের জাই এই জন্য আমি পাঠ করতেছি অনেক দূর থেকে নামার নদী নবী না সমস্ত দুনিয়ার বাদশা একদিকে একদিকে রাজকীয় প্রশাসন নিয়ে দিন নিজে দিয়ে স্বলন্ত্র প্রাণী আর তিনি কাজ নিয়ে চলতেছেন হঠাৎ